أو كما قال عليه السلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر شهيد أو كما قال عليه السلاة والسلام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 محمد وعلى آل محمد كما باربت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلاب كماله كشف الدجاب جماله হাসনত জমে ঔখ্লু আলাই হাসনত জমে ঔখ সালহি সালু আলাই হি ও আলিহি সবাই আওয়াজ করে পড়েন আলি রহ মেরে মসকন রসকন হওয়া বনে মেরে মধু ফদিন আলহামদুলিল্লা को आये आये जी तो, दुई दिन वाज राज के प्रियो इिय दिनदारोम मुसलमान भाईरा দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরো বাগানে গ্রামের মজলিশে হাতিসের আলোচনার মাহফিলে দিন ধরে মজলিশ হইতেছে যজ্ঞ বুজুর্গিহ করতেছেন আপনারা শুনতেছেন মজলিসের কিছু আদব আছে সে আদব গুলো যদি রক্ষা না হয় তাহলে মজলিসের কোনো মূল্য থাকবে না আর মজলিসের আদব যদি রক্ষা করা হয় আল্লা কবুল মজরিষটা কবুল হওয়া দরকার না কি বলেন সুন্দর তো হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের পছন্দ হয়নি সবাই মজলিষ টা আল্লাহর কাছে পছন্দ হইলে আল্লাহ কাছে পছন্দ হইবে আপনার আমার দিলের হালাত আমলের নিয়তে শোনা মজরিসের আদব রক্ষা করে এখানে সময় কাটানো সব মিলে আল্লাহর কাছে এটা পছন্দ হবে যদি আল্লাহ পছন্দ করে নেন যারা উপস্থিত হয়েছি তাদের জিন্দগির সব গুণা আল্লাহ করে সোজা করেন এরকম সোজা করেন আঙুলগুলো এরকম খুলে দেন তাড়া চারা দেন মার্শা এই হাতের যেমন খুলছেন। সকলে জবান খুলেন জবান খুলে আওয়াজ করে সকলে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহামদুল্লাহ শোধা করে না এই কয়েকটা কথা যেমন আপনারা সবাই বুঝছেন আমার এখানে হয়েছে এটা আলহামদুলিল্লাহ বলতে বলছি বলছেন হাত নামাইতে বলছি নামাইছেন আমার এই কয়েকটা কথা যেমন আপনারা বুঝছেন এবং আমি যেমন বুঝাইতে পারছি দোয়া করেন আর আপনারাও যদি আমলের নিয়তে বুঝে এখান থেকে আখরি মনাজত করে চলে যান তাহলে এই মসজিষ আমাদের পিছনের জিন্দগির সব গুণা মাপ করে দেওয়ার মসজিদ হিসেবে কবল হয়ে যাবে এই জন্য আমাদের মুরুবীদের কাছে এই সকল মজলিশের অনেক দাম ছিল আমাদের কাছে তো দাম নাই। আমাদের কাছে সুন্দর কথা জন বক্তব্য গলা সুর কিছু উচ্চ উচ্চ কিছু আওয়াজ কিছু বক্তব্য এগুলোর দাম বেশি আমাদের কাছে আল্লাহ আমাদের উপস্থিতিটা তারা এবাদতের উপযুক্ত কলক নিয়ে বাড়ি চলে যেতে পারবে যেমন মনে করেন আমি আপনাদের সাথে একটু গপ্প করতেছি আপনাদের সাথে এক বছর ক্যামেরার সামনে নিজের দেখা যায় কিনা ঘুরাইতেছে কিনা এগুলো খেয়াল করতেছে বসে বসে টেস্ট করতেছে বাড়িতে চলে যাবে নিয়ত করে রাখছে ফজরের নামাজও পড়বে না আরেকটা হলো মোহাবতার কবুল মজলিস হবে আল্লাহ তাদের চৌচির কলকাতা উর্বর করে তাদেরকে বাড়ি ফিরিয়ে দেবে চৈত্র মাসে জমিন চৌচির হয়ে যায় না জমিন চৌচির হয়ে গেলে ওই জমিনে ফসল হয় না ফসল তো লাঙল মারা হয় ঠিক ওই রকম বান্দার যেটা কিছু যা চৌচির হয়ে গেছে ওই চৌচির কলিজা গুলোতে ধরে না জেকির ভালো লাগে না ছোট ভাইরা তোমাকে পায়ে ধরি নাই না সামনে বইছো তোমরা তোমাকে পায়ে ধরি যে তোমরা কথা বল তা কিছু কলব ওগুলো চৌচির হয়ে গেছে এবাদত ধরে না এই রহমতি বর্ষণ দিয়া তাদের চৌচির কলপকে উর্বর বানায় এবাদতের করে তাদের বাড়ি দেয় সোভাগ এই কারণে আমাদের মুরব্বীদের কাছে অনেক দাম ছিল কয়েকটা বাণী শোনাই আপনাদেরকে আজম বলেন আলমদের মজলিস মৌলীদের মজলিস ইমামে আজমের কাছে সাংবাদিকের কাছে কলম কাগজ চিকিৎসা বিজ্ঞানের মূল্য বেশি হবে ইঞ্জিনিয়ারের কাছে তার জ্ঞানের মূল্য বেশি হবে বৈশে বৈশে আলেমের চেহারা দেখাটাই অনেক দাম। কারণ কি কারণ হইল আলেমের মজরিসে বসলে কোন কষ্ট করা লাগে লাগে না সব গুণা বাইর করে দেওয়ার দায়িত্ব হয় আল্লাহ বান্দার জীবনের সব গুণা মাফ করে দেওয়ার দায়িত্ব হয় কারো আসতে কন সকলে মিলে আওয়াজ করে মুসলমানের আছেন তাদের কাছে অনেক দাম কালমার্স এর বাণীর অনেক দাম ইমামে আজমের বাণীর অত দাম আমাদের মধ্যে খুব কম আর একটা বাণী মানে পঞ্চাশ পঞ্চান্ন বছর পর্যন্ত দারুন উলুম দোর মহতমিম ছিলেন পঞ্চাশ পঞ্চান্ন বছরে কত হাজার হাজার আলেম বানাইছেন ওই হাজার হাজার আলেমরা কত হাজার চেনার কথা না কারণ আমরা এগুলো চিনাই না আমাদের সন্তানদেরকে যে কারণে আমাদের সন্তানরা এখন মনে করেন কে ভালো বল করে তারে কে ভালো ব্যাট করে তারাই চিনে কে ভালো গান গায় তাকে চিনে ভালো অভিনেতা কে তাকে চিনে কিন্তু ইসলামের ইতিহাসের স্বর্ণ মানুষ একজন মানুষকে চিনে না তো জন্য নামটা আবার বলি যদি মুহস্ত রাখা যায় কারণ হাসরের ময়দানে কারি তৈয়ব সাহেবের নাম ধরে আল্লাহ ডাক দিয়ে বলবে কারি তৈয়ব দাঁড়াও তোমার সকল সন্তানদের সাথে নিয়ে জান্নাতে চলে যাও আল্লাহ ওই সময় যদি খালি কেউ তারা চিনে তাহলে আল্লাহ রসুল বলছেন যে যাকে ভালোবাসবে তার সাথে হাসরের ময়দানে আল্লাহর সাথে দাঁড়াবে আল্লাহর সামনে দাঁড়াবে তার সাথে জান্নাতে ঢুকে এরকম হইতে পারে যে আমাদের একজন পূর্ব পুরুষটা চিনলে একটা মুখস্থ করে যান যুবক ভাইরা শুভহ বাংলাটা আমি বলতেছি বাণীটা হলে এই তোরা আকাশ কারে সামনে কোন নড়াছড়া নাই নড়াছড়া করলে তারে কয়েকজন লোক ঠিক করে দেব গাঁট কাদের বাইর করে দেবো এখান থেকে কোন যুবক যদি নড়ছড়া করো কি কথাটা খুব খারাপ লাগছে খারাপ লাগলে কিচ্ছু হইবোনা এক বছর আইসি আইসি আর আমার দায়িত্ব আমার কথাগুলো বোঝানো অনুষ্ঠান করে গেলে চলবো না আমি যা বুঝ নিয়ে বসছি আপনাদের বুঝাই যেতে আমার এ ব্যাপারে কেউ যদি আমাকে সহযোগিতা করে তাহলে আল্লাহ তাল কাছে পাবে আর কারণ তারা যদি ক্ষতি হয় তাহলে রহমতুল বলেন যতক্ষণ বান্দা এবাদতের ভেতরে থাকে ততক্ষণ বান্দা আল্লাহর রহমতের কোলের ভিতরে থাকে কথাটা বুঝেন নাই সবাই যতক্ষণ বান্দা ইবাদতের মধ্যে থাকে ততক্ষণ বান্দা আল্লাহর ভালোবাসার কোলের মধ্যে বসা থাকে আর এবার সামনে করবেন না শিখে দিতেছি যতক্ষণ থাকে ততক্ষণবাস আলহামদুলিল্লাহ জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ এই হালত বান্দার জন্য নিয়ামত যদি এই হালতে কারো মৃত্যু হয় আল্লা রহমতের কোলে আছে দেখেন তো সারা দুনিয়াতে এখন এবাদতের পরিবেশ বেশি না গুনার পরিবেশ বেশি গুনাহের পরিবেশ বেশি না চতুর্দিকে গুনাহের প্রতিযোগিতা হইতেছে छबि दयाज्जित हलोल्देश বাজার ঘাটে যান দেখবেন চার স্টলের মধ্যে টিভি লাগানো থাকে এটা খুব ভালো পরিবেশ না এটা জাতির জন্য অকল্যানের পরিবেশ সিনেমা নাটক গান চার স্টলেও চলতেছে আপনি চা খাইতে যাইবেন ফ্রি সিনেমা শুধু খেলা না আন্তর্জাতিক জুয়া খেলা হইতেছে একটা বল এই বলটা ছা হবে অথবা চায়ের মারবে অথবা একজন আউট হবে এর উপরে বাজি হইতেছে দুই দল পাকিস্তানের সমর্থক বলে আমার দল জিতবে শ্রীলঙ্কা বলে আমার দল জিতবে দুই বন্ধুই বাজি ধরতেছে আমার দল জিতলে কি দিবি আমারে তোর দল জিতলে তোর পাঁচ লাখ ডলার দিবি আমার দুই বন্ধুর ভিতরে হার জিত হয়ে গেছে এই দেখে। এ হলো গুনাহের প্রতিযোগিতা আমাদের বাংলাদেশে টাকার বাজি হইতেছে তারপরে বাজি ধরার পরে বিশ লাখ ডলারের থেকে দশ লাখ বলার দিয়ে দিলেও বাকি দশ লাখ যে জুয়ার কোটে বইছে তার কাছে থেকে যাবে গোনার পরিবেশ যারা হবে এই জন্য হাদিসে পা কে আছে মজরিস যারা মহাব্বত নিয়ে বসবে তাদের জিন্দগির সব গুণা মাফ হয়ে যাবে আল্লাহ সব মাফ করে আল্লাহর কাছে দোয়া করেন আমাগোর জীবনের সব গুণা আল্লাহ তালা মাফ করে আছে। জ্বরে আওয়াজ করে বলেন আরো জ্বরে আওয়াজ করে বলেন পরিবেশে আল্লাহ আমরা যারা এবারের পরিবেশে আসছি আল্লাহ আমাকে আদর করে আনছে এটা আল্লাহর রহমত এটা কদর করতে হবে অনেকে আল্লাহর রহমতের ভিতরে থাকতে পারে না ঘাট ধরে বাইর করে দেয় আল্লাহ তালা सबसे सब এই জন্য আল্লাহর কাছে এই সকল পরিবেশের জন্য দোয়া করা যে আল্লাহ যেন এমন পরিবেশ আমাদের বেশি বেশি দান করে যতক্ষণ থাকবেন তখন আল্লাহর রহমতের কোলের ভিতরেই থাকবেন একটা ঘটনা শুনাই তৈরি করছেন গরু ছাগল যেমন বিক্রি হয় আগে তো মানুষও বিক্রি জমিদার বেচারা একটা গোলাম কিনে আনছে বাজার থেকে জমিদারের খাসিলত তার গোলামের খাসিলত সম্পূর্ণ উল্টা উভয় কিন্তু কালেমাওয়ালা জমিদার ও না। গোলাম ও করে। এবাদতের ধারে কাছেও যায় না আর গোলামের খাসলত কালে কালেম কিন্তু গুনার ধারে কাছে যায় না সম্পূর্ণ উল্টা এই গোলাম নিয়া জমিদার বাজারে যেতেছে বাজারে যাইতেই বাজারে যাওয়ার আগে একটা মসজিদ যখনই গোলাম আর মনিবে মসজিদের দরজা বরাবর গেছে ওই সময় আসরের নামাজের আজান শুরু হয়ে গেছে আলাল ফলা আসো আসো কল্যাণের দিকে আসো আসো আসো নামাজের দিকে আসো মসজিদ ডাকতেছে देखें ना मनीबार डाका डाक करते जाब आगे चलन मस्जिद जो আসমানের মালিক জমিনের মালিকের ডাকতেছে তার ঘরে যাওয়ার জন্য নামাজ করে আসি মালিকের আহ্বান আজানটা উচ্চারিত হয় কণ্ঠে কিন্তু আসলে কি আজানটা মুওয়াজিনের না আহ্বানটা কি আল্লাহ কণ্ঠ ব্যবহারিদ ও মুসলমানের আওয়াজে বলেন কার আহ্বান ধরে বলেন আল্লাহ আহ্বান আওয়াজ দিতেছে মুয়ের গলা ব্যবহার হইতেছে এই জন্য গলাটার দাম বাড়তেছে আছে আল্লাহ নবী বলেন হাসরের ময়দানে দাঁড়াবে যারা দিকে দেখেছে আল্লাহর ডাক তাদের কণ্ঠ উচ্চারিত হয়েছে এ কারণে হাসরের ময়দানে তাদের গলা আল্লাহ উঁচা উঁচা করে আল্লাহ লম্বা লম্বা করে দিবে গরদান লম্বা লম্বা করে দিবে তাহলে যেটা বলতেছিলাম বাবা আজানটা আসলে আল্লাহর আহ্বানের মালিকের আহ্বান আল্লাহ তার কদমে আমাদের ডাকা ডাকি করতেছে একটু অনুমতি কে দিবেন মনীব আল্লাহর দিয়ে আসি। মনিপ মনে মনে ভাবে নিজে নামাজ পড়ি না গোলাম নামাজ পড়তে চায়। যদি অনুমতি না দিই খারাপ হয়ছে কারণ হইছে, কিছু কালেমাওয়ালা ধার ধারে না আরেকজন সন্ন্যতের আমল করে দেখতেও পারে না কিছু কালে আছে নিজে ইসলামের আইন মানে না কেউ ইসলামের আইন মানবে এটা দেখতেও পারে না ওরা নামধারী মুসলমান এরা কালে মহল্লা কালে মহলা মুসলমান করে হয়। এও এক এটা জাতির বড় খবিস্ট্যাবের কালে মহলা মুনাফিক কালে মহালা যাদের ইমান নাই বললেই চলে দাবির মুসলমান কালে যারা ঈদের নামাজ ছাড়া অন্য কোনো নামাজ করে না আবার কিছু এরকম কালে মালাও পাইবেন যারা ঈদের নামাজও পড়ে না নতুন জামা কাপড় গায়ে দিয়ে ঈদের দিন ঘুরে কিন্তু ঈদের নামাজও পড়ে না আমাদের মুরব্বীদের জমানের কথা অনেক সময় রস থাকে তো আমাদের মুরব্বীরা মস্করা করে অনেক সময় এভাবে বলছেন কয় এমন কালে মালাও পাইবা যে কালে মালা যদি কলার সিলাই পাড়ালে যায় তাহলে উত্তর দক্ষিণ পূবে পড়বে পশ্চিম দিকে আসারও হবে না যদি আবার না এরকম কালে মালা যায় যাই হোক বহু কালে মালার প্রকারের ভিতরে এক মনিব এক প্রকারের কালে মালা যে দাবিতে মুসলমান কিন্তু ইবাদত করে না গোলাম ইবাদত করতে চায় তো অনুমতি দিয়ে দিছে যাও নামাজ ফিরে আসা গোলাম নামাজে ঢুকে গেছে মনীব থেকে গোলাম নিজের মাথায় উঠে আনিছে মরিবের বাজারের ব্যাগ গুলো গোলাম নিজের হাতে নিয়ে নিছে। গোলাম মনিবের পিছিয়ে পিছিয়ে চলতেছে মনিবীর বাজার ঘাট করা কমপ্লিট হয়ে গেছে বাড়ির দিকে আল্লাহর কুদর আবার যখন মুর্শিদের দরজা বরাবর গেছি মাগরিবের নমজের আজান আবার শুরু হয়ে গেছে। হাই আলসাল আসো আসো নামাজের দিকে আসো আসো আসো কল্যাণের দিকে আসো ওই যে আমার মালিকের আবার মসজিদের মিনারত থেকে আমায় থাকতেছে আমার আবার আমার মালিকের কদমে সাজা দেওয়ার সময় হয়ে গেছে গেছিল চাই অনুমতি দেন মাথার চালের দাও হাতের ব্যাগগুলো গুলো মসজিদের দরজার সামনে নামায় দাও আমি সিঁড়ির গোড়ায় এখানে বসে রইলাম মালগুলো আমি পাহারা দিতেছি যাও তুমি নামাজ পড়ে গোলাম মসজিদে ঢুকে যায় মসজিদে যায় যখন গোলাম নামাজ পড়তেছে তো মোহাম্বতের নামাজ পড়তেছে নিয়ে যখন নামাজ পড়তেছে নামাজের রুকু লম্বা লম্বা হইতেছে বাবা দেখবেন তাকে কিছু মানুষের লম্বা হয়ে যায় আল্লাহ নো যখন নামাজ বান্ধার জন্য মেয়ারাজ বান্ধা যখন মোহাবতের নামাজ পড়া শুরু করে দেয় তো আসমানের মালিক মাওলায় বান্দার সামনে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ আল্লাহর গোলামের লোক দাঁড়ায় দাঁড়ায় কথা কয় আল্লাহ তখন নামাজের মধ্যে আল্লাহ তালার দিদারের মজা পাইতে থাকে যদি আল্লাহর বান্দারা নামাজের মধ্যে আল্লাহর দিদারের মজা নাই পাইতো তাইলে আল্লাহর ওলি বুজুর্গরা সারা রাত্রি তারা নামাজ পড়তে পারতো না কেউ সারা রাত বরগুনা করে আর কেউ সারা রাত নামাজ পড়ে কেউ যদি তার মানে মালিকের সাথে দিদার হইতেছে মহাব্বত নিয়ে যখন বান্দা নামাজে দাঁড়া যায় তো নামাজ বান্দার আল্লাহর সাথে দিদারের নামাজ হয় মহাব্বত নিয়ে বান্দা যখন কোরআন শুরু করে দেয় আর মোহ্বতের তেলা করতেছে মালিক কথা বলতেছে মোহব্বতের জিকির যদি কেউ করে তো আল্লাহ জিকির প্রত্যেকটা জবাব দিতে থাকে সোবাহ সব ডাকুলোর জবাব আসতে থাকে আলাই যখন মোহাব্বতের না জিকির করতেন তো শুধু উনি জিকির করতেন না ওনার গায়ের গোষ্ঠ সব আলোকয়া লাফায় লাফায় জিকির করতে থাকতো গোষ্ঠ জিকির এমন কেন করেন তো কারি ইব্রাহিম বলতেন বাবা মোহাম্বত নিয়ে যখন কোরআন শরীফের লাইনে নজর করে তাকাই তো দেখি কোরআনের হরফের ফাঁকে ফাঁকে লাইনের বকে থাকলে নামাজ আল্লাহ দিদার হয় মোহাব্বতের ওয়াজ শুনলে ওয়াজের মধ্যে চোখের পানিওয়ালা ওয়াজ শোনা হয় এ বাদতের ভিতরে মহাব্বত থাকে লম্বা হয়ে দিতেছে ওই যে জোনয়েদে বোগদাদি রহমতুল্লাহ একজন আর পেছনে নামাজ পড়তেছেন হজরত জোনয়েদ বোগদাদি বলতেছে এত লম্বা নামাজ কেন পড়লায় হইল। গুলো এত লম্বা কেন হইল রেমাম বলতে মালিকের কত বেলো কে বললাম আসমান থেকে মালিকের ডাকের জবাব দিল নিজ কানে শুনলাম তিনবার ডাকলাম আসমান থেকে তিনবার জবাব পাইলাম ভাবলাম যদি আর দুইবার আর শোনা যাবে ডাকের আজিমের মালিক পাঁচবার জবাব দিল নিজের কানে শুনলাম ভাবলাম আর দুইবার বাড়াই দিলে পরে আর দুইবার মালিকের জবাব শোনা যায় এখানে আবার দুইবার ডাক বাড়াই দিলাম মালিকের জবাব বারবার শুনলাম তা হল দিদারের নামাজ আর মোহাবতের নামাজ বান্ধা যখন ওরকম মোহাব্বত লইয়া নামাজ পড়া আরম্ভ করে দেয় তো আসমানের মালিকের ডাকে জবাব দেয় मालिक बंदार सामने दादाय दसमान मालिक एदारे नामा बड़ लज्जत मजा पाई थे मोहब्बत ने नाम पढ़ले तो আমাদের গুণার কাজে মোহব্বত আছে আর ধৈর্যের ভিতরে আছে হজরত জুরাইজ নামাজ পড়তেছে আল্লাহর সাথে কথা হইতেছে নামাজে মা দরজায় দ্বারা ডাকতেছে জুরাইজ মনে মনে ভাবতেছে আমি কি আল্লাহর সাথে কথা বলবো না মার সাথে কথা বলবো আল্লাহ না দরজা খুলে দরজা খুলে তিন দিনই দরজা খুলে নাই আল্লাহর সাথেই কথা বলছে মা নারাজ হয়ে গেছে বলছে ছেলে দরজা খুলে মার চেহারা দেখলে না মরার আগে আল্লাহ চেহারা দেখা যাচ্ছে মার দু আসমানে যায় বদমানে যায় জবান দিয়ে যখন বদা বেড়ে গেছে এটাও তো আসমানে গেছে কিছুদিন পরের ঘটনা এক মহিলার রাখাল মহিলা রাখালিনী তার পেটে যারা সন্তান একটা হয়েছে সে লোকজনের সামনে জানো জেনা করেছে তার সন্তান এটা তোমরা মেহেরবানি করে তার সন্তানটা বাপের কোলে তুই দিয়ে দাও না মানুষের কাছে বলতেই মানুষ মোল্লার দোষ পাইলে তো খেটে যায় বেশি মোল্লা আসলে দোষ করছে কি করে না অত কিছু দেখবেন যদি প্রমাণ হয় পরে যে দোষে দোষী না সে তখন এক প্রকারের লোক আছে তারা কুজুর মানুষ তার ব্যাপারে এরকম কথা উঠলো ধর এই সাথে নিয়ে যায় এবার থানার উপরে ইটপাটিল ঢিল মারতেছে খোল ছবি দেহাস পাখরি মাথায় দিয়ে নামাজ পড়াস জেনা করে বাচ্চা মোটাই যাত তাড়াতাড়ি দরজা করতে হজরত জুরাইজ আসমানের দিকে আল্লাহ বাচ্চাটা কার আল্লাহ ক বাচ্চার মাথার চুলে বেরে দি নাম আপনি তো আমার বাপ না আসলে আমার বাপ অ আমার মার সাথে জেনা করছিল সে আমার আব্বা তাকাল্লাম মায়ের কোলে দুলনায় কথা বলেছি এমন কিছু কবুল হয়ে গেছে মা বাপ যাদের আছে বদতে নেই মা বাপ যাদের আছে হাত তোলেন মা আছে অথবা বাপ আছে অথবা মা বাপ জনজন আছে মা বাবার বদলেন কোনদিন যখন নামাজ পড়া আরম্ভ করেছে মোহাব্বতের নামাজ কথা হইতেছে আল্লাহর সাথে মনিবাজার ঘাটলে বাইরে দাঁড়ায় রয়েছে তাড়াতাড়ি নামাজ শেষ হয়ে গেছে কিন্তু মাগরিবের নামাজের পরে শূন্যতা গোলাম শুননতে দাঁড়া গেছে সন্ন্যত শেষ এবার আওয়ামী দাঁড়া গেছে বিরাকাত পরে সালাম ফিরায় মালিকের লোক কথা বলতেছে মজা পাইতেছে সবার নামাজ ফুরা যায় তোর নামাজ কি ফুরায় না সবার নামাজ শেষ হয়ে যায় তোর নামাজ বোধ শেষ হয় না গোলাম মনে মনে ভাবে आसमान मालिक चेहरा पेड़ा रखबो न मालिक फिर कथा बोलो गोलमन पढ़ते गुल লম্বা সময় করে নামাজ পড়া চোখের মসজিদের দরজার বাইরে দাঁড়ায় দাঁড়ায় আমি তোর ডাকি বের হয়ে আসতে বলি তুই বাইর হস না তুই মসজিদের ভেতরে থাকে তরে মসজিদের ভেতরে আটকায় রাখি गोलमे जवान दिए कथा बहर हुआ कथा टाइमार्ज टू समय कर लो গোলাম এবার চোখের পানি ছেড়ে দিয়ে একটা দামি কথা বলতে আছে আপনারও মালিক তিনি আল্লাহ আপনিও আবদুল্লাহ আমিও আবদুল্লাহ আপনিও আল্লাহর বান্দা আমিও আল্লাহর বান্দা दर्जारायतुल्लुल्लाहदुल्लेश घर दरजाय दायतुल्लो मनी मालिक जिन घर तार मालिक जमीन सबके दाड़ कर देना मालिक जे मालिक दर्जा अपना के दाड़ कर रख से मस्जिद ढुकबार दें भारदर दिया बेधे रेखे जिन्हें जिन्हें बहमुबा मध्य घटना बर्णना कराते ডুববার দেয় না আর কিছু বান্দাকে আল্লাহ তালা ভালোবাসার চাদর থেকে বাইর হবার দেয় না যদি বান্দা এবাদতের মধ্যে থাকে তখন আল্লাহর ভালোবাসার চাদরে থাকে এই কোন বান্দা বান্ধা যদি এবারতের মধ্যে থাকার সুযোগ পায় হায়াত কাটানোর সুযোগ পায় তাহলে আল্লাহ ভালোবাসার কোলে বসে বসে তারা হায়াত কাটে যদি কোন মৃত্যু নামক জান্নের দরজা দিয়ার সোজা আল্লাহর জান্নাতের ভেতরে ঢুকে যায় কারণে পরিবেশ কে গনিমত মনে করা আবার আছেও আপনাদের চেহারা আর আপনাদের কপাল তাকায় তাকায় দেখতে আসি যদি দেখি যে লম্বা সময়ের জরুরত তাহলে লম্বা আর যদি দেখি যে শর্টকাট সময়ে সারা দরকার শর্টকাট তার আগে আপনাদের সাথে যেখানে গলা ভালো মন লাগবে যেখানে টেলিভিশন ফিট করবে এনে যাইবেন আর যেখানে অন্য কিছু নাই এনে যাইতেন না এরকম ভাব যেন আপনাদের ভিতরে না থাকে তাই কয়েকটা সিহতের ওয়াজ করল্লাপ আমার ওয়াজ আর একটা মালফুজ শোনাই এরপরে আমি আমার মূল আয়াতের ভিতরে যাইতেছি। হাসান বশ্রী রহমতুল্লাহ আলাই নাম শুনছেন হাসান বশ্রী রহমতুল্লাহ আলাই যে হাসান বস্রী কাউরে যদি লেখা দিতেন কলম দিয়া যে আল্লাহ তোরা জান্নাত দিয়ে দিছে তাহলে আল্লাহ আসলেই তারা জান্নাত দিয়ে দিত এরকম বড় অলি ছিলেন তারা মত লাউলিয়া হাত এত বড় ছিলেন বসরির দরবারে আসলে হাসান বশ্রি বললেন কালেমা পরে মুসলমান হয়ে যাও শামোহন বলল যে কালেমা বললে লাভ কি হাসান বসরি বলে কালেমা বললে দুইটা লাভ কটা লাভ এক নাম্বার যদি কালেমা পর তাহলে মিলে জোরে কামাই জোরে বলেন সুবাহ আর জোরে আবাস করে বলেন সুবাহ বসে বলে যদি কালেমা পড় তাইলে জান্নাতের মালিকা যাইবা তুমি ইসলাম পিছলি জিন্দগির সব দেয় কালেমা পড়ার সাথে সাথে জীবন বড় আগুনের পূজা করে যত গুণা করেছো আল্লাহ করে এটা কলম দিয়ে লেদেন কাগজে লেই খেয়ে দেন কাগজে লেই খেয়ে দিলে কি তুমি কালেমা পড়বে কে হ্যাঁ কাগজে লেইখা দিলে আমি কালেমা হাসান বস্রী চিন্তা করে আমার কলমের লেখার বরকথে যদি একজন কালেমাপুরে মুসলমান হয়ে লেখা দিলেন। যাও কালেমা পড়লে তুমি জান্নাতের মালিক রসুল হাদিসে কইছে তাই আমি লেখা দিলাম লেখা দস্তখত দিয়ে দিছে। লোকটা সেমন কাগজটা হাতে নিয়ে পড়ে মুসলমান হয়ে গেছে কিছুদিন পরে কথা এই সম অসুস্থ হয়ে গেছে দুইজন মানুষের কান্দে বর করে আপনার কাছে ও হাসান আমি আপনার হাতে হাত রেখে মুসলমান হয়েছিলাম হাসান আমি অসুস্থ মনে হয় দুনিয়ার বিচার শেষ হয়ে গেছে ও হাসান সারা জীবন তো আগুনের পূজা করলাম আল্লাহর কাছে নেওয়ার মতো আমল তো করতে পারি নাই এটার নাম হলো তাকুয়া আমরা যারা আছি আমরা গুনা করতেছি আমাদের জীবনে এবাদত নাই আমাদের জীবনে তাকওয়াও নাই আমরা কখনো চিন্তা করি না যে সামনে আমরা করতেছি আল্লাহ প্রতিযোগিতা কিন্তু আল্লাহ বলে তাহা অনু হালাল প্রতিযোগিতা বলতেছে আমি আল্লাহর কাছে খিনিয়া যাবো আমার কোনো সম্বল ন আপনার আমার সম্বল আছে কিনা আপনার আমার নিজেকে নিজে একটু হিসাব করা দরকার আপনার আমার সবার গলায় আল্লাহ মহিলাদের গলার হারের মতো জুলাই দিবে সবার গলায় যার যার জিন্দিগির রিপোর্ট জুলানো থাকবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জিন্দগির মাঝখানের সময়ের উদ্দেশ্য এক ফোটার নাপাক পানি দিয়ে জীবনের শুরু হয়েছে আপনার আমার শেষ হয়েছে শাক বাইর হয়ে একটা মরালাস আগে ছিলাম এক ফুটার এই হায়াত যারা আল্লাহর কাজ করে কাটাইলো তারা তাদের মাকসাদ বানাইল আল্লাহর জান্ন আর যারা হায়াত কাটি করে কাটাই ফেললো তারা তাদের হায়াতের মাকসাদ বানাইলো জাহান্ন যদি হায়াতটাকে আল্লাহর কাটানো যায় কারণ আল্লাহ কে কিন্তু চেহারা দেখাইতে হবে হায়াতের জন্ম মৃত্যুর মাঝখানে যত কাজ হবে আপনি যদি আপনার নজর प्रत्येक दिखे जा हाथ जो काज करते হয়তো ডাইন পাশে যাবে নয়তো বাম পাশে যাবে বাবা প্রত্যেকটা কদম হয়তো ডাইন পালায় উঠবে আর গুনাগুলো বাম পালায় বাম দিকে চলে যাবে সব কিন্তু গলা এলাকায় যা যা জীবনের পুঁজি সব গলা এলাকা থাকবে শুধু কবরের আজাব নয় হাসরের আজাব নয় দুনিয়ার হায়াতের নিরাপত্তা নষ্ট হয়ে যায় পাপিষ্ঠের দুনিয়ারও হায়াতের নিরাপত্তা থাকে না दुनिया मध्य पापर पाला सकल हो जाते नैक पला हल्का से जो बड़ अपराधी है तरह निरापा त যে যত বড় পাপিষ্ট হয় ওর নিরাপত্তা তত বেশি নষ্ট হয় দুনিয়াও নিরাপত্তা নষ্ট হয় কবরের নিরাপত্তা নষ্ট হয় আল্লাহ দরবারে দাঁড়াইতে হয় পাপের কারণে আর যদি করে তাহলে দুনিয়ারও নিরাপত্তা আল্লাহ কবরেরও নিরাপত্তা এনে। আল্লাহরের নিরাপত্তা আল্লাহ তা লাইনে আপনারা দেখবেন অপরাধ আর পাপ করতেছে শরীয়তের বিরুদ্ধে লেখালেখি করতেছে না সম আইন পাশ করতেছে বুর্গার বিরুদ্ধে আইন পাশ করতেছে ওদের সবার নিরাপত্তা কবরের তো নষ্ট হয়েছে হয়েছেই দুনিয়াটা নষ্ট হয়ে গেছে কোন কোনোমতে খালি পুলিশ টুলিশুতু দিয়ে জুতো খাওয়া ওরা বেরিয়ে দেব কারণ অপরাধের কারণে ওদের জিন্দগির নিরাপত্তা নষ্ট হয়ে গেছে আর অপরাধ আর ন্যাক এগুলো আমল নামার থেকে ফালায় ক্ষমতা কে নেয় সব আল্লাহ চিরিশা দিয়ে লেখাইতেছে গলায় লটকানো আছে আমল নামা পইরা নিজেই বিচার করতে পারবে সে কি জান্নাতি নাকি জাহান্নামে নিজের আমল নামা পইরা নিজেই নিজের সিদ্ধান্ত নিতে পারবে বিচার করা লাগবে না কি আল্লাহ যখন বলবে বান্দাকে পড়ে বলার সাথে সাথে যত অশিক্ষিত আছে এরা শিক্ষিত হয়ে যাবে হজরত বলেন তোমার আমল নামা পড়ো আল্লাহ এক শব্দ বলার সাথে সাথে হাসরের ময়দানে দাঁড়ায় থাকার সকল মানুষগুলো সবাই বড় শিক্ষিত হয়ে যাবে আমি ব্যান চালাইছি স্কুলেও পড়িনি মাদ্রাসায় আমার মাফ করে দেন কাজ দেব না শিক্ষা দীক্ষা অর্জন করি না আমার মাফ করে দেন আমি পড়তে পারব না না আল্লাহ তা যখন বলবে পড়া শুধু কি শিক্ষিত হবে না সবাই বড় ধরনের মঙ্গলে যাওয়ার উপযুক্ত দার্শনিক হয়ে দাঁড়া যাবে মানে দুনিয়াতে মঙ্গলে যেতেছে চাঁদে যেতেছে না কিছু দার্শনিক আল্লাহ যখন বলবে ইয়ে করা তখন সব মানুষগুলো সম দার্শনিক হয়ে আল্লাহ নিজের আকল দিয়ে বুঝতে পাবে কেউ যদি নিজেকে নাকের পথে চালা থাকি তাহলে নিজের উপকার করলাম কেউ যদি আমল নামায় নাকড়া থাকি নিজের উপকার করতেছেন যারা নিজের উপকার করতেছেন নিজের উপকার করতেছেন বলতেছেন নিজের উপকার করতেছেন হেদায়তের পথে নিজের চালাইতেছেন নিজের অবকার করতেছেন কারণ আমল নামার মধ্যে সব আছে নিজের জন্য করলেন গুনা করলেন নিজের অপকার করলেন ন্যাক কাজ করলে বদলা জন্নাত পাইবেন গুনা করলে বদলা জাহান্নাম পাইবেন সবাই মিলা দোনো হাত তোলেন সোজা করেন একটা জরুরি কথা বলার জন্য আমি আপনাদের হাত তোলাইলাম আওয়াজ করে সকলে বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ হাত নামান জরুরি কথা শুনেন কোরআনে কারিমে আল্লাহ বলতেছেন কেউ যদি নেক করে নিজের উপকার করলো হেদায়তের উপরে চললে নিজের উপকার করলো আর গুণা করলে নিজের ক্ষতি শুনেন। কেউ যদি ন্যাক করে তাহলে নবসের কারণে নেক করে কেউ যদি গুণা করে তাহলে নবসের কারণে গুণা করে আল্লাহ আপনাদের কেউ বুঝার তো অভিজ্ঞান করেন কারণে করে আর কেউ যদি আকাম কারণে করে ও নোল করবে তারা অলি হইয়া যাবে সোবাহ সোবাহ এখন আপনার আমার নফসের একটা দৃষ্টান্ত শোনেন আমার চলতেছে কিন্তু কেউ যদি গুণা করে তাহলে কারণেই কারণে করে কেউ যদি আবাদত করা তাহলে নকশের কারণে আবাদত করে তাহলে নফসের উপমা কি উদাহরণ হলো এরকম বুঝেন উপমা হলো দুধের বাচ্চার মতো হলো দুধের মতো স্তনের দুধ খাওয়ায় অভ্যাস বানায় তাহলে স্তন থেকে খোদার জ্বালা মিটানো তার অভ্যাস হয়ে যায় আর দুধের বাচ্চাকে যদি মা চামচ দিয়ে খাবার খাওয়ানোর অভ্যাস বানায় मेर स्थान टे घुमा जावा सन्तान अभ्यसा जाए मा जो तारंतान के चामच दिए खावान अभ्यास कर चामच दिया खाई अभ्यसा जाए ठीक बान्धार नक्शा हलो बाचारान्धा गुना कुरे -कुरे फलाए। तेले बुरा बुना ष बस बमजे अभ्यस बनाया फेल अठारो बचर बेलावत अभ्यसे अभ्यस्त कर फेला बेपारंतान के देखें बस पांच बचर हो गूध खाए जदि बना তোমার এই সন্তানটা তোমার স্তনের কেন এ কারণেই বাচ্চার দুধ ছাড়ানোর জন্য মায়েরা মেহনত করে রাতের বেলায় নিজের স্তনের মধ্যে টিটা ওই নিম বাটা দিয়ে রাখে নিমের পাতা বাইটা দিয়ে রাখে কেন সন্তানের জন্য যেন তার দূরের কথা মায়ের স্তনের কল্পনাও তার হায়াতে আর দিন হয় না কোনদিন এই সন্তানের কল্পনা মায়ের স্তনের হয় না কারণ কি মা তার সন্তানকে অভ্যান বানায় ফলাইছে। बुरा बहुत सन्तान मायर स्तर दूध टा के ना फिर अभ्यसा जो जन्मे फिर फल है যদি জন্মের পরে হয় তাইলে জন্মের পরে সন্তানটা এবার জন্মের পরে সন্তানটা চামচ দিয়ে খাওয়া খাবার খাওয়ার অভ্যাস হয়ে যায় ঠিক ওই রকম যদি তার নকশ গুণা করায় অভ্যান कान शि कान शा क्या गान शुने चाम दाँत सब पुरे गुसा गेसेगा बुढ़ी बेकअप कर उलंग चलाफे कर थामाते कंट्रोल कर फेले বয়সে তারা দেখবেন নামাজি হয়ে গেছে ওদের মাথায় টুপি উঠে গেছে ওরা ডাক্তার হইতেছে কিন্তু ওদের গেছে। কারণ কি নতের অভ্যাসে অভ্যস্ত হয়ে গেছে ঠিক আপনি আমি যদি আজকে এখান থেকে আজম করে চলে যাই যে আমি আপনি আপনার আমার যাবে। আর যদি হারা জন ও কিন্তু নবস কে এবাদতের অভ্যাস যদি কেউ না করান আল্লাহর কসম ও শুনতে শুনতে বড়া হয়ে যাইবেন কিন্তু নমাজ পড়া জানবেন না যেমন আমার কথা খুব খেয়াল করবেন ঘর কন্ট্রোলের বাইরে গেলে ঘরের মানুষ দুষ্ট হয়ে যায় সমাজ কন্ট্রোল করলে সমাজের মানুষ ওলি হয়ে যায় রাষ্ট্র কন্ট্রোল করলে উমরের মতো করতে পারলে আদা জাহানের মানুষ হয়ে যায় ঠিকাছে আর যদি আর বিচার বিভাগের জবান যদি লাগামহীন ছেড়ে দেওয়া হয় তাইলে বিচার বিভাগ কিন্তু বেদব হয়ে যায় যদি বড় বেদ হয়ে যায় একবার তখন কিন্তু এটাকে আর কন্ট্রোল করা সম্ভব নয় কথা বলতেছে ঠিক আওয়াজ বিচার বিভাগ একটা একটা করে কলম ধরতেছে খ্রিস্টানদের দালালি করতেছে ইহুদিদের দালালি করতেছে ওদেরকে এখন থামাই দিতে হবে মনে রাখতে হবে তোমাদের এই বিচার বিভাগ একদিন তোমাদেরকে তুরস্কার ভাগ্য বরণ করাইতে বাধ্য করবে ঠিক এরা একদিন সেই নির্যাতিত মুসলমানদের সেই ইতিহাস তাদের মাধ্যমে বাংলার জমি রাষ্ট্রে যেন পচার না হয় আইন পাস করতেছে কারণ মাথা ব্যথা নাই যারা মনে করেন এই সময়ে যারা আছে আওয়ামী লীগ করে বাস্তবায়ন করা কোনদিন সম্ভব নয় হয়তো সমান অধিকার বাস্তবায়ন করতে হইলে মহিলাদেরকে কায় জোরা লাগায়া সবাই রে পুরুল বানায় দিতে হবে তাহলে সমান অধিকার বাস্তবায়ন হবে অন্যথায় সকল পুরুষদের বাস্তবায়ন হবে আর পুরুষেইটা মাঝে মধ্যে চালু করে দিতে হবে যাতে করে এরাও দেহে নাপাক কিছুদিন থাকে যেন এবাদত বন্দি কি কিছুদিন কিছুদিন মাপ থাকে তাহলে সমান অধিকার হবে এটা বাস্তবায়ন সম্ভব নয় সব জিনিস সব জায়গায় বাস্তবায়ন করতে গেলে কিচ্ছাটা শুনে খুব সুন্দর কিচ্ছা আব্দুল গাফর রহমতুল্লাহ অনেক বড় বুজুর্গ মানুষ ছিলেন তিনি একটা ঘটনা বলছেন কিচ্ছা বলছেন স্বামী স্ত্রী নতুন বিয়ে করছে তো জঙ্গলের দ্বারে বাড়ি হঠাৎ করে ওই জঙ্গলে কিছুদিন পরে ঘরে আছে দরজা ধরাল বন্ধ করে দেয় আর দরজা খোলা খুলি নাই বাইরে বাইরে নাই ওই যে বাঘের আওয়াজ পাওয়া যায় দরজা খুললে যদি বাগে ধরে একদিনের ঘটনা স্বামীর রাতে দুপুর বেলায় খুব বেশি পেশাবের হাজত হয়েছে ঘরের ভিতরে এমন বর্তন নাই যার ভিতরে পেশাব পেশাব করা যায় আর দরজাও খুলে যায় না বাঘের দরে যদি এখন পেশাব করব কেমনে কেমনি আইন পাশ করতেছে তাই দেখো জানালাটা উঁচা হয়ে গেছে জানালা তো লাগ পাই না এনতে পেশাব করন যায় না তুমি এক কাজ করো মহিলা বসে গেছে পুরুষ মহিলার ঘরে পাড়া দিয়ে জানালা দিয়ে পেশাটা সাইরা পালাইছে আর কি এর কিছুদিন পরের কথা কয়েকদিন পরে মহিলার রাতের বেলায় খুব পেশা মহিলা পেশাব করবো সেদিন যখন ঘরে পাড়া দিয়ে জানালা দিয়ে মহিলা পেশাব ছাড়তে গেছে পুরুষের দ্বার বাইরে গেছিল মহিলারটা সব চান একেবারে পুরুষে গোসল করাই দিছে সব জায়গায় সমান অধিকার বাস্তবায়ন করতে গেলে ভাইও এখন থেকেই কন্ট্রোল করতে হবে কোরআনে কারীমের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে পৃথিবীর কোন ধর্মের নারীকে কোন মর্যাদা দেয় নাই সেখানে ইসলামের বিরুদ্ধে কলম ধরে উল্টা পাল্টা করে মুসলমানের ইমানের উপরে আঘাত যে সকল নাসারাদের দালতের মাধ্যমে হইতেছে মনে রাখতে হবে সরকার যদি এটাকে কন্ট্রোল না করে কখনো যদি আপনাদেরকে মিয়া কারণ ওলামা কেলামের ডাকে গেলে পরে বিচার বিভাগ কন্ট্রোল হবে তাইলে আগে থেকে এগুলো অলি হবে আর যদি না যান তাহলে এগুলো হয়ে গেলে ইসলাম নিষিদ্ধ হয়ে যাবে মুসলমানের দেশে ঠিক কিনা বলেন যদি আহ্বান করে কখনো শরীরের পক্ষে কথা বলবার জন্য শত্রুরা ইসলামের শত্রুরা সন্নার আলো আমাদের হায়াতে যে গুনার প্রতিযোগিতা চলতেছে এটা আমাদের জন্য অকল্যাণ আমাদের হায়াত হবে এবাদতের প্রতিযোগিতার হায়াত আমাদের হায়াত হবে তাকুয়ার প্রতিযোগিতার হায়াত করি। সেটাও আমল নামায় পাবো যদি নেক করে কবরে যায় তাহলে নিজের উপকার করলাম যদি গুণা করে কবরে যায় তাহলে নিজের ক্ষতি করলাম যদি ন্যাক করে বান্দা নবসের কারণে তারা ওলি হয়ে যাবে যদি সমাজকে কন্ট্রোল করা হয় সমাজের মানুষ হয়ে যাবে রাষ্ট্রকে যদি কন্ট্রোল করা হয় রাষ্ট্রের সকল মানুষ অলি বুজুর্গ হওয়া যাবে बहु बुरा वृद्ध बसराल स्वप्ने देखे माध्यम तुणारे हायत काटा दे এই পদ কিভাবে থামাইতে হবে কোরআনের ভাষা কত সুন্দর কোরআনের তর্তিব কত সুন্দর কোরআন বলে রসুল পাঠানোর ব্যতিরিকে আল্লাহ তালা কোন জাতির উপরে আজাব দেয় নাই আল্লাহ তালা জাতির নকশো যখন বাকা হয়ে গেছে তখন আজাব দে নতুন করে কোন পয়গম্বর আসবে না আপনার আমার নবীর মাধ্যমে পয়গম্বর পাঠানোর সিলসিলা বন্ধ হয়ে গেছে কিন্তু ওই যে সাহবায় নামের পরে হাসান বস্তি ওলি একটা দল তেম পর্যন্ত জমিনের উপরে আল্লাহ থাকবে যাদের দ্বারা মানুষের নবস কন্ট্রোল হবে যেমন দাওয়ার ভাইরা মানুষের নবস কন্ট্রোলের মেহনত করে মাদ্রাসার মধ্যে নবশো কন্ট্রোল করা হয় তাই ছোট ছোট বালেকরাও তাহা বালকরাও তাহার যুদ্ধ গোজার হয়ে যায় তবিরে ওলা সহকারের নামাজ পড়ানো হয়ে যায় যে সকল জায়গাগুলোর বরবাদ করার জন্য দুই নাম্বার গ্রুপ সবসময় চালু রাখবে খ্রিস্টানরা খ্রিস্টানরা নকল কাবাও বানাইছে আব্রাহার নকল কাবা বানাইছে খ্রিস্টানদের এক বাদশা ছিল আব্রাহা মেহনত করেছে কোরআন শরীফ পরিবর্তন করার মেহনত করেছে জাল হাদিস তৈরি করে করে মানুষের মাঝে তারা ছেড়েছে এই খ্রিস্টানরা मुसलमान नष्ट कर मुसलमान देर ईमान हरण चेष्टा कर मुसलमान क्या जा যারা রসুল তাদের কাছে যাবে যারা যারা চলাফেরা করবে এরাই জমনার হবে। এরাই আল্লাহ পেয়ারা বান্ধা তারা আল্লাহর জান্নাতের উপযুক্ত বান্ধব যেটা ওই যে হাসান বস্রির দরবারে যায় যখন নকশ সোজা হয়ে গেছে এবার তাকুয়ার প্রতিযোগিতা আসতেছে সে বলতেছে হাসান কিছু আবেদন নিয়ে আমি আপনার কাছে এসেছি কারণ আমি তো এমন কিছু এখন সুজা হয়েছে তা প্রতিযোগিতা করতেছে সোজা করে আজ সোজা করে আজ সোজা করে। আল্লাহ আপনি আমাদের কবুল করেন তৌফিক দান করেন আমাদের রাষ্ট্র কে কন্ট্রোল করার তৌফিক আমাদের দান করেন ইয়া আল্লাহ আমাদেরকে আপনি আপনার পেয়ার হওয়ার যোগ্যতা দান করেন এবাদতের যোগ্যতা দান করেন এই এবাদতের যোগ্যতা এবং আল্লাহর পেয়ারা হওয়ার যোগ্যতার জন্য যে সকল দরকার তার ভিতরে হকানি খানকা এগুলো একটা এই মাদ্রাসা এই মাহফিল জিন্দা থাক মানুষের নক্সের উন্নতি আমলের উন্নতির জন্য এটা জিন্দা থাক চালু থাক এটা সবাই চায় না সবাই চায় না তাহলে ইনশাল্লাহ সর্বাত্মক সহযোগিতা করবো তো প্রতি বছর মা দিলে সহযোগিতা হবে ইনশাল কিন্তু ওই যে নামাইছে সোজা কর এই হাত দিয়ে অনেকে নিজের মা কবরে রেখেছেন অনেকে নিজের বাপ কবরে রেখেছেন এই হাত অনেকে নিজের মা বাবা দুজন কবরে রেখেছেন জোরের ভাই কবরে রেখেছেন নিজের বন্ধুকে হাত দিয়া কবরে রাখছেন এই হাত আবেদন আপনাদের কাছে রাখি কিছু আবু বকার চাই যারা এই হাতটা পকেটে ঢুকা আবু বকারের মতো জাল হয়েছেন সব দিয়ে দিবেন কিছু ওমর চাই কিছু উসমান চাই যারা ভাগ করে ভাগ করে দিবেন জোরে আওয়াজ করে বলেন বিসমিল্লা আমার হাত পকেটে ঢুকান আমিও ঢুকাইতেছি আমিও ঢুকাই দিছি সবাই মিলে দিলে সব দিয়ে দেন সব দিয়ে দেন ছেলে হয় না ছেলে হবে মেয়ে হয় না মেয়ে হবে স্বামী পিটায় আর যাবে না আসেন কে দিলে আল্লাহ ভালো করে দিতে না স্বামী ডাব্লু